আবদুল্লা ইবনে আব্দুর রহমান আনসারে মজিনী রহমতুল আলহী হতে বর্ণিত তাকে তার পিতা সংবাদ দিয়েছেন যে আবু সাইদ খুদ্ি রব্দালু তায় আনহু তাকে বললেন আমি দেখছি তুমি বকরি চড়ানো এবং বন জঙ্গলকে ভালোবাসো তাই তুমি যখন বকরি নিয়ে থাকো বা বন জঙ্গলে থাকো এবং সলাতের জন্য আজান দাও তখন উচ্চকণ্ঠে আজান দাও কেননা জিন ইনসান বা যে কোনো বস্তুই যতদূর পর্যন্ত মুওয়াজ্জিনের আওয়াজ শুনবে সে কিয়মতের দিন তার পক্ষে সাক্ষ্য দিবে আবু সাইদ রজ্লাহ আনহু বলেন কথা আমি আল্লাহ রসুল সল্ল্লাহ আলাইসাল্লাম এর নিকট শুনেছি